ইসমিল্লাহিহি রহমান রহিম আলহামদুলিল্লাহি ও আল্লাহ রসুল্লাহিআ ওসাল তসলিম মজিদআ রমাদানের স্মরণিকার সিরিজের আজকের পর্ব হচ্ছে ইবাদত কেবল আল্লাহর জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা সবসময় ইবাদত করব আমরা যে ইবাদত করি তার পুরোটা শুধু আল্লাহরের জন্য রিয়া বা অন্য কোন পার্থিব স্বার্থের জন্য নয় পবিত্র পুরাণে বলা আছে তাদেরকে এছাড়া কোন নির্দেশ দেয়া হয়নি তারা খাটি মনে একনিষ্ঠ ভাবে আল্লাহ ইবাদত করবে সুরা আলবাই আয়াত পাঁচ যারা রিয়ায় আক্রান্ত এবং রিয়া থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য উত্তম উপায় হলো নিজেদের অন্তরে এই সত্য কেঁথে ফেলা যে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 আর দুনিয়াতে কোন পুরস্কার দাবি না করে যদি আপনি সবকিছু আখিরাতের জন্য রেখে দিতে চান সেটা তো সর্বোত্তম সেক্ষেত্রে বিচার দিবসে আমল নামার হিসাবে সময় স্বয়ং আল্লাহ আপনার নেক আমলের কথা স্মরণ করিয়ে দিবেন অবশ্যই আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিবেন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 এ ব্যাপারে আল্লামা ইবনুল কাইম আলজাউজিয়া রহিমাহুল্লা বলেন ইখলাস ইখলাসবিহীন আমলের নমুনা ওই মুসাফিরের মতো যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে এই পাত্রটি বহন করতে তার অনেক কষ্ট হচ্ছে কিন্তু পানিতে ময়লা থাকায় এটা তার কোন উপকারে আসছে না চমৎকার তুলনা আসলেই ময়লা পানি যেমন আমাদের কোনো কাজে লাগে না তেমনি ইখলাসবিহীন আমলও আমাদের জন্য কোনো কল্যাণ বই আনে না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 আর অন্যদিকে তার স্ত্রী ভাবতেন তিনি বাজারে গিয়ে খাবার খাবেন কিন্তু দাউদ সিয়াম রাখতেন আর সাথে করে খাবার একজন দিয়ে দিতেন। এটাই তো শুধু তাই নয় তিনি ২০ বছর ধরে ক্যাম করেছেন কিন্তু তার স্ত্রী এটাও কখনো জানতে পারেননি আইবা সাহতিয়ানি ইরাহিমাহ সারা রাত নামাজ করতেন আর ফজরের কিছুক্ষণ আগে থেকে কিছুটা আওয়াজ করে কোরআন তেলওয়াত করতেন যাতে করে মানুষ মনে করে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 আবু আবদুল্লাহ উত্তর দিলেন কি বোকার মতো কথা বলছো তুমি আমাকে দুনিয়াতে ঘুমাতে বলছো আমি অবশ্যই ঘুমাবো বিশ্রাম নেব কিন্তু সেদিন যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না সৈয়দিনা আলী বিন আবি রাজিউল্লাহুর নাতির ছেলে সৈয়দিনা জাইনুল আবিদিন দশ বছর ধরে মদিনার গরিব লোকদের খাবার দিতেন কিন্তু কেউ জানতে পারত না কে তাদের খাবার দিচ্ছে প্রতিদিন সকালে তারা বাড়ির সামনে খাবার পেত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 কিন্তু অন্য কেউ আসার সাথে সাথে তিনি কোরআন পড়া বন্ধ করে পাশে রাখতেন এবং তিনি বিশ্বাস করতেন যে আমি তার এই গোপন আমলের কথা কাউকে বলবো না তাই আমাকে বলতেন আমি চাই না লোকজন আমাকে কোরআন পড়া অবস্থায় দেখুক সব নেককার ব্যক্তি আর আল্লাহর রাস্তায় যারা এক বিন্দু ঘাম না ঝরিয়েও নিজেদের নিয়ে গর্ব করতে ব্যস্ত তাদের মধ্যে কতই না পার্থক্য যারা সাধারণ একটি খুদবা দিয়ে অল্প কিছু এটিএম এর ভরণ পোষণ দিয়েই গর্ব করে বেড়ায়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 এমনকি তিনি আশঙ্কা করতেন যে লোকেরা তার আমলের ব্যাপারে জেনে গেলে তার প্রশংসা করলে হয়তো তার ইখলাস বরবাদ হয়ে যাবে নোয়াইম এবেন হাম্মদ রহিমাহুল্লাহ বলেন ইবনে মোবারক রহিমাহুল্লাহ হাদিস পড়ার সময় এভাবে কাঁদতেন যেভাবে কোরবানি করার সময় কোনো গরু অথবা উঠ শব্দ করে কাঁদে ইমাম সুফিয়ানা সরি রহিমাহুল্লাহ বলতেন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 বা তার আমলে প্রশংসা করে তবে তার ইহলাসে নেতিবাচক প্রভাব ফেলবে ইমাম আহমাদ ইবেন হাম্বাল রহিমাহুল্লাহ বলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তার ইহলাস আর গোপনের আমলের জন্যই আল্লাহ তালা তাকে সুচ্চ মর্যাদা দিয়েছিলেন আপনিও এই রামাদানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবদুল্লাহ ইবনে মোবারক রহিমাহুল্লার মতো গোপন আমল করার চেষ্টা করুন ইবনুল জাজি রহিমাহুল্লাহ বলেন হাসান আল বাসী রহিমাহুল্লাহ এবং আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বেশ কিছুদিন একে অপরের সান্নিধ্য পেয়েছিলেন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 যাকে মানুষ এমন ছোট চোখে দেখে যে সে যদি কখনো কারো দরজায় করা না তাহলে তার জন্য দরজা পর্যন্ত খোলা হয় না কিন্তু আল্লাহর কাছে সে আসলে কেমন রসুল তার ব্যাপারে বলেন যে সে আল্লাহর নামে কোন শপথ করলে আল্লাহ তা পূরণ করে দেন আপনার আমার কাছে মনে হতে পারে সে তো কেউই না কিন্তু সেটা বাড়িতে গভীর রাতে গোপনে এমন কিছু আমল করেছে যে সে যদি আল্লাহর নামে শপথ করে দোয়া করে আর দোয়া করার সময় আল্লাহ অবশ্যই দিন সতেরো বার আপনি এই দোয়া করেন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি সুরা ফাতিহা আয়াত পাঁচ